सम्मानित श्रोता दर्शक मंडल इतिबा अनुसरण शर्त छाद कबुलत एक अल्लाहर जन कर যার অপর নাম এখলাস আর সৈন্যভিত্তিকে বাদত একমাত্র রসুর উল্লা সাল্লামের তরিকে অনুযায়ী বাদত এর বিপরীত শীত আর বিদাত এগুলি চরম অপরাধ যে অপরাধগুলিকে অপরাধীরা অপরাধী মনে করে না ধর্ম মনে করে যার ফলে এর অপরাধটা এর অন্যায়টা আরো বেশি বেড়ে যায় অন্যায়কে কেউ যেটা অন্যায় মনে করে অন্যায় কিন্তু সে নিজেও বুঝে যে কাজগুলি অন্যায় চুরি করা ডাকাতি করা বেমানি করা ইত্যাদা ইত্যাদি অপরাধ সুদ খর ঘুষখরও মনে মাধ্যমে জান্নাত যাব জি আর যারা এগুলি করে না তারা হচ্ছে জানান্ন জি তো আজকে আমরা নতুন একটি দশ শুরু করছি হচ্ছে সার্ভসন্না নামক কিতাব এমাম বারবাহরি রহমতুল্লাহ আলির এ কিতাব থেকে ধারাবাহিক দর্শক কিতাবের নাম হচ্ছে সার্ভসন্না এই সারভসনার কথাটি সন্না সালাহের যুগে সন্না বলা হইতো আকি দেখে আকি দেখে সন্না বলা হইতো আর আকিদাকে ফিখে আকবর বলা হইতো আকিদাকে আকিদা বলা হইতো বলা হইতার কিতাব সন্ন্যার কিতাব এরকম অনেকগুলি কিতাব রয়েছে সন্ন্যার এবং আহমদিন হাম্বল খাল্লাল আরো অনেক আয়মা ক্যামদের তো এটি আকিদা এবং মানহাজ সম্পর্কীয় কিতাব জি পরবর্তীকালে খালাফ পরবর্তীকালে অলামাইকার সন্না ফোকাহের ভাষায় সন্না মানে যেটা আর যারা আকিদার আলোচনা করেছেন অথবা হাদিস হাদিসের আলোচনা করেছে আকিদার ক্ষেত্রে সন্নাথ আর বেদা বেদাতের বিপরীত হচ্ছে সন্ন্যাত আর যারা হাদিসের সন্না মানে পরিভাষা সালাফ এবং সালাফদের অনুসারী যারা তার পরে পরে চতুর্থ শতাব্দী পর্যন্ত তিনশো হিজি পর্যন্ত মোটামুটি চতুর্থ শতাব্দী পর্যন্ত বা তারপরেও দীর্ঘ সময় ধরে আকিদার বিষয়টিকে সন্না বলা হইত তো এই কিতাবটির নামকরণ ভাষ্য বা সন্না স্যাখ্যা সারহা মানে ভাষ্য ব্যাখ্যা বিষয়বস্তু হচ্ছে আকিদ লেখক এমাম আবু মুহাম্মদ আল হাসান বিন আলী বিন খালফ আলবারি তার ইন্তেকাল তিনশো উনত্রিশ হিজড়িৎ একাল তিনশো উনত্রিশ হিজড়িৎ আমরা কিতাব শুরু করার আগে তার পরিচিতি একটু পেশ করব আজকে তার জীবনী সংক্ষিপ্ত যেটুকু আমাদের কাছে এসেছে বা আমরা জানতে পেরেছি সংক্ষেপে পেশ করার চেষ্টা করব। বলছেন এই কিতাবের যিনি তাহা কিক করেছেন গবেষণামূলক লিখেছেন কিতাব সম্পর্কে বলছে হল ইমাম আল কদুয়া আল মুজাহিদ কুদুয়া আদর্শ মুজাহিদ জাহেদ মানে শুধু তরবরের জেহাদ নাই জানের জেহাদ কলমের জেহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ আলম এমাম আহমদ বিন হাম্বালের ছাত্র ছাত্র ছিলেন এমাম আহমদিনের অনেকগুলি ছাত্র তার ওস্তাদ মানে অনেক আগের তিনি তাহলে এই বরবাহারটা কি জিনিস এর সম্পর্কে লিখেছেন আল আনসা ইসামি এবং লোবাব নাম ও কিতাবুল আসির বরবাহার একটি গাছ আমি ওষুধ তুজে হিন্দি যেটা ভারত থেকে নিয়ে আসা হইত ভারত থেকে নিয়ে আসা হইত এখন আমাদের দেশে আজকালকার ভাষায় কি বলে সেটা এখন পর্যন্ত আমি যদি জানি তো আপনাদেরকে জানাই দেব কিন্তু গাছ আমি ওষুধ তো অনেক আছে হ্যাঁ আমরা কয়টার নাম জানি গাছ আমি গাছ আমি ওষুধ তারপরে বিভিন্ন মশলাগুলি মশলাগুলির নাম তো আমরা জানি না দু চারটা মশলা যেগুলো ব্যবহার করি সেগুলো জানি না गोलमि जीरा मुख तुमुक कत रकम मसला आज कतो रकम गाध रहा तब क्या चिंता मसला केहु वचन बाहर बहु वचन हमारा मसलार दोकने जान लिखा बाहर लिखा मसला बाहर তার বাড়ি কোথায় ছিল বলছেন যে তার জন্ম এবং তার প্রতিপালন তিনি যে বড় উঠেছেন কোথায় এই বিষয়গুলি কোন কিতাবে তেমন লিখা হয়নি তবে যেটা স্পষ্ট হয়ে উঠে তার জীবনী থেকে যে তিনি বাগদাদের লোক ছিলেন আর সেই সময়টায় বাগদাদ ছিল বড়ই এল এবং শহর। আর ছিল মুসলিম জগতের বিশাল মুসলিম জগৎ তখন আব্বাসীয় খেলাফাত খেলাফতের রাজধানী যত এলমের চর্চা বাগদাদ হইতো কোথাও সেই জামানায় এলমের চর্চা হইতো না 656 ছাপ্পান্ন পর্যন্ত হালাকু তাতারিদের হামলা আক্রমণের আগ পর্যন্ত হাম্বাল যিনি ইমাম আহসান্ন জামাত তার দল ছাত্রের সাগরিদ ছিলেন ছাত্র ছিলেন ওয়াখা আল এলম তাদের থেকে এলম হাসিল করেছেন তার অধিকাংশ বাগদাদি যে সব ওস্তাদের কাছ থেকে এলেম নিয়েছেন যে ওস্তাদি এমাম আহমদিনের ছাত্র তারপর এমাম হাম্বালেরও বাড়ি ছিল বাগদাদ যদি খুব যাতায়াত করেছেন বিভিন্ন জায়গায় সফর করেছেন হাদিসের তলা হাদিসের সফরে কিন্তু তিনি মূলত বাগদাদের লোক ছিলেন তো ওস্তাদা সিংহভাব ওস্তাদ যখন বাগদাদের তাহলে বোঝা যাচ্ছে যে ছাত্রও বাগদাদেরই ছিলেন এখান থেকে ধরে নেওয়া যেতে পারে যে তিনি বাগদাদের লোক ছিলেন शिक्षित आहल सन्ना। सन्ना तेर पावन इमाम आलि दिन ज्ञान अर्जन कराई ख्याति लाभ कर जीज अबू बकर मरुअी जी इमाम छात्र जी द्वित बड़ी दिनदार्लामरबर आलि प्रभावशाली इमाम सत्य कथापष्ट भाषा बोलतष्ट भाषी प्रकाश ना हक कथा सन्नतर दायी दायन लिस् এবং হাদিসের অনুসরণের দায়ী ছিলেন তার প্রভাব এবং খ্যাতি এমনকি তার সুপরিচিত ছিল এবং তার এলমি হালাকায় তার দার্সে হাদিসের ফ্কের দার্সে অনেক লোকজন ছাত্র হাজির হাদিস এবং ফির্ জ্ঞান অর্জনের জন্য অনেক ছাত্রা তার কাছে যদি তুমি দেখো কোন ভালোবাসেন এবং আবু মোহাম্মদার বাবাহি মানে ইমাম বারবাহারি এই কিতাবের লেখককে ভালোবাসে তাহলে জেনে নাও যে সে সাহেব সুন্না এটা এই বাহারি থেকে শুরু করে আমি দু একটা উদাহরণ দিই এমাম ইভিনে টাইম আর কেউ যদি ভালোবাসে জানতে হবে সে সন্নি সত্যি সন্ধি সে সালাহি সন্নি মানে কি একবারে আসল সন্নি নামে কথিত শনি নয় আর কথিত তহিদি জনতা নয় সির করেও তহিদ জনতা বিদাতের ডুবে থেকেও তহিদ জনতা মসজিদ কে ভেঙে ধ্বংস করে মসজিদের দুশ্মনি করে তহিদি জনতা আর আহলে আহলে হক এগুলি কথিত চেনার উপায় ইবনে তাইম রহম্লা কে যদি ভালোবাসে সন্নি চোখ বন্ধ করে বলতে পারাম আর ইবনে তাইম রহমতোল্লার সাথে যদি বিদ্বেষ থাকে সে অন্তরে আছে প্রকাশ করে না হইলে বিদাতি সুফি আর না হইলে মূল হেদ তারা নাস্তিক আজকালও দেখবেন আজকাল দেখবেন যে সারা বিশ্ব সম্পর্কে একটু যদি গভীরভাবে নজর দেন তো দেখবেন যে বিদাতিরা যে কথাগুলি বলে যে ধর্মকর্ম বলে সেগুলো কিন্তু নাস্তিক মিডিয়া বলে সেটাই সাপোর্ট করে বেদাতিরা বেদাতিদের লক্ষণ হচ্ছে ইরান করা। নাস্তিক মিডিয়াগুলো মোনাফেক মিডিয়াগুলো আর যে কাফিল যে মিডিয়াগুলি রয়েছে সবগুলি সাপোর্ট করে এর আফেজি শিয়াদের ইরানকে বাতিল চিনার উপায় বাদশাহ আবদুল্লা রহমতুল্লাহ যখন ইন্তেকাল হলো আর একদম সাদা মাটি তার কবরের উপর ছবিতে দেখাচ্ছে তখন এই নাস্তিক মিডিয়া গুলি কি বললো কি বললো তাকে দফন করা হয়েছে ওয়াহাবি তরিকে কি করা হয়েছে দফন করা হয়েছে নাস্তিকদের কথা আর বিধাতিদের কথা এক বাতিলপন্থীদের কথা এক অথচ নাস্তিক আল্লাহ পরকাল বিশ্বাসী নয় বেদিনা মুনাফেখানা কিন্তু হকের বিরুদ্ধে গিয়ে সব একে হককে যদি চিন্তা দেওয়া হবে চিন্তা হবে এমাম মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী শেখ উদ্দাওয়া মুজাদ সৌদি আরবের দৈনী ধর্মীয় সংস্কারক মুজাদ তার সাথে যদি ভালোবাসা থাকে তাহলে জানতে হবে যে সুল নিসিয়া সত্যিস আলাফি আলসাল জামাত আর তার সাথে যদি বিদ্বেষ থাকে বিদ্বেষ প্রকাশ করে বৈরিতা দেখায় জানতে হবে সে তৌহিদ সন্ন্যতের সে সেটা যে কোনো স্তর হোক না কেন। কেনার উপায় এইভাবে আপনি অকিস আল্লাহ কারোর সাথে বিদ্বেষ কিসের জন্য ধর্মীয় বিদ্বেষটা সবচেয়ে তো বড় বিদ্বেষ ধর্মীয় শত্রুতা আকিদার শত্রুতা তৌহিদ আর সেরকের লড়াই সন্ন্যতার বিদাত্তের লড়াই সবচেয়ে বড় লড়াই আজকে সৌদি আরবের সাথে বিদ্বেষ দু দেখবেন না শিয়া প্রেমী হ্যাঁ ইসলামী গণতন্ত্র দিয়ে তারা শাসন ক্ষমতা দিতে চায় তাদের প্রতি তো ইসলামী গণতন্ত্র ইসলামী পুফুরি হ্যাঁ আর না সুফি बेरोही नो तरिकातला एक छब्बीस तरिकार सबग सऊदी आरबे सऊदी आरब्रुते सब सबग बेदा थी अपनी दुनिया रहे, रहे, जो जो के खुजे पाबे सऊदी आरबा विद्वेश रखे और सैनिक सही लोक खुजे पाबंद जत जाद सन्न दूरत आत बस शत्रुता आऊदी आरबे इमाम अब्दुल्ला हर এইভাবে যারা যুগে যুগে মানব জাতির সংশোধনের কাজ করে কাজ করেছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কোন বাগদাদি কারণ ওরা কাছের লোক বাগদাদ শহরে যদি কোন বাগদাদিকে দেখেন যে আবুল হাসান বা ভালোবাসে না হ্যাঁ বা ভালোবাসে আর আবু মোহাম্মদ বার বাহারিকে ভালোবাসে এমাম বারবাহারি রহমতুল্লাহ আল এর প্রশংসা করেছেন তার মধ্যে ইবনে আবি আলার উক্তি এখানে উল্লেখ করেছেন তিনি সেই যুগের বড় শেখ ছিলেন এবং বেদাত নির্মূল করার ক্ষেত্রে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন কথার দ্বারা এবং বল প্রয়োগ করি এবং তার বলছেন না বলছেন তিনি এম আমি আবি আলা বলছেন এই শেখ আব্বার বাহারি সম্পর্কে যে তিনি শেখ উত্তায়ে ফাতেফি ওয়েহি নিজের যুগের বড় শেখ ছিলেন दूर रेखे तरदा दुनिया बेदा उठा बसा कर सारे अब बेदा देखतेलफी तुलसी যদি এত বেদাতিদের সাথে কেন আপনার শিল্পী বেদাতিদের সাথে কেন আপনার হ্যাঁ এই গ্যাদারিং উঠাবসা ইমাম বাহারি এই কাজ করতেন ওয়াকান আল্লাহ সুলতান শাসকের কাছেও তার খ্যাতি ছিল কাদামন আসহাদ এবং তার মাঝে তার একটা বড় প্রভাব ছিল ভালো একজন ওকানিন তিনি একজন আল্লাহ নেক এমাম ছিলেন এবং হাদিসের হাফেজ ছিলেন তারপরে অসুল যে দিনের বুনিয়াদী বিষয়গুলি অসুল হাম্বাল সেগুলির হাফেজ ছিলেন এবং বড় নির্ভরযোগ্য ইমানদার ব্যক্তি ছিলেন এমন একটি বলছেন তিনি আদর্শ ছিলেন শেখুল হানাবেলা কে তিনি হামবেলিদের শেখ ছিলেন কাল কথার মাধ্যমে হালান অবস্থার মাধ্যমে হালাল আন হালাল মাধ্যমে ভক্ষণের ওয়াকান আল হসিদুন আজিম তার বড়ই খ্যাতি ছিল মর্যাদা সম্মান ছিল তার সম্পর্কে দুনিয়া বিমুখতা ছিল জহত জহ মানে তা কু অপরিস্কারের উপরে দুনিয়ার চাহিদা নাই আখেরাত মুখে আসুন আপনি খুব কম আলেম দুনিয়াতে পাবেন তাদের সংখ্যা খুবই কম যাদের এলমও আছে আর জহত তারা অত্যন্ত আখেরাত মুখী এরপর খুব কমই পাবেন যদি দেখেন যে বড়ই ধর্মিক তাহলে এলেমের অভাব আছে আর যদি দেখেন এলেম আছে মাসা আল্লাহ কিন্তু আমলের ত্রুটি কিন্তু দুটুই জমা করেছে এলমও আছে আর আমলও আছে দুনিয়ামুখী না আসলে আসলে জাসল আলহামদুলিল্লা এইরকম লোক আল্লা লোক আজকালকার জমানী ঘুরে খুব কমই পাবে এইরকম এমন ছিলেন তিনি ব্যাপারে তিনি একবারে বড় শক্ত কট্টর ছিলেন কট্টর ছিলেন তো বেদাত শীত বেদাতের বিরুদ্ধে কট্টর হওয়াটা প্রশংসনীয় প্রশংসনীয় আমরা যদি নরম হয়ে যায় তো আপনাদের অবস্থা কি হবে বারোটা বেজে যাবে লেখক তিনি বলছেন আল জাহেদ তিনি বড়ই আল্লাহ ছিলেন আল ফাকিহুলি হামবেলি ছিলেন ওয়ায়েজ এবং তিনি বক্তাও ছিলেন ওয়ায়েজ ওয়াকানা শরীদান তিনি বেদাতি এবং পাপিষ্ট যারা গুণাগার সমাজে তাদের ব্যাপারে খুব শক্ত ছিলেন শক্ত ছিলেন জি পাপীদের ক্ষেত্রে শক্ত হইতে হবে আজকে মাগরে এক লোক শেখ মুকুলের সাথে কথা বলছে তো জিজ্ঞেস করছে শুনতে পাচ্ছি মসজিদ দামি এক্সাড়ে আছে। নামাজ পড়ছে বলছে হ্যাঁ চেষ্টা করি পাচক তো পড়িয়েছে চেষ্টা করবো উত্তর বলছে করবো চেষ্টা করব মনে হচ্ছে যে আমার সংসারের কাজ অথবা শেখ মুঘলের সংসারের কাজ করে দিচ্ছে যেমন এই কাজটা করে দিন তো আচ্ছা শেখ চেষ্টা কর এটা ঠিক আছে কিন্তু আপনাকে পাঁচ শক্ত সলাথের কথা বলা হচ্ছে আর বলবেন যে চেষ্টা করব হ্যাঁ কি আশ্চর্য কথা শক্ত হইতে হবে এদের ক্ষেত্রে সলাৎ নেই ইসলাম নেই এটা আপনার কাজ কিসের চেষ্টা করব। আমাকে বলার চেষ্টা করবেন আমার সংসারের কাজ বলে দিচ্ছেন আপনি আমার কি ফায়দা করে দিচ্ছেন আপনি কথা বুঝতে পারছেন না যে বিষয়গুলি বুঝতে হবে আমাদের জাতির বা এই মুসলিম জাতির জাহালত মূর্খতা হচ্ছে যে তার দিন পালন করবে আর একজন তাকে হেদায়ত করার চেষ্টা করছে উপদেশ বলছে যে চেষ্টা করব। মনে হচ্ছে বড় এহসান করে দেবে আমার ও চেষ্টা বের আত মূর্খতা কাবির আল কাদারে তোয়াজ বড়ই সম্মানীয় ব্যক্তি ছিলেন আম সাধারণ অসাধারণ সমস্ত লোকেরা দেশবাসী তার বড় সম্মান করত তাজিম করত জি যার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারাও তাজিম করত আল্লাহ নে নেলবান্ধা যখন আল্লাহর উদ্দেশ্যে কাজ করে তখন আল্লাহর আজ মানুষ অন্তরে একটা ভীতি সঞ্চার করে দেয় শ্রদ্ধা সম্মান এমনিতে দিয়ে দেয় আপনি হকের উপরে থাকেন যত দুশ্মনি করুক বাইরে গাল দিচ্ছে কিন্তু সামনে আসলে অথবা নির্জন হলে আল্লাহকে ভয় করতে হবে এমন আল্লাহ অন্তরে ভয় দিয়ে দিবে যে ওর সাহসী হবে না অন্য কিছু করার আল্লাহর পক্ষ থেকে হয় হয়নি রক আল্লাহ অন্তরে ভীতি সঞ্চার করে দেবেন শ্রদ্ধা সম্মান সেটা অন্তর বাধ্য কিন্তু মুখে হয়তো গাল দিচ্ছে হকের উপরে থাকলে এই ফজিলতটা পাওয়া যাবে এরকম ছিলেন তিনি আখেরাত মুখী হওয়া পরকাল মুখী হওয়া এবং তার অধিক পরিস ওয়ারা সন্দেহ মুক্ত থাকা তা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা নাজাইজ থেকে বেঁচে থাকা আর ওরা হচ্ছে সন্দেহ রাখবো নামে सामान्य सन्देह होम क्या ना अनुत्मज आखिर सतर्क दिनदार व्यक्ति बान सम्पद बोल बाबा इंतकाले सत्तर हजार देर्हमाम सम्पर्क तरह सन्देह छोड़ বাপের মিরাজ অথচ বাপ কি দিয়ে ইনকাম করেছে না করে ওটা আপনার দেখার বিষয় নেই যদি হারাম উপার্জন করে থাকেন কিন্তু আপনার জন্য যখন বাপ মারা গেল মা মারা গেল আপনার জন্য আপনি ধন আপনি ভাগ পেলেন আপনি আপনার জন্য হারাম কিন্তু তিনি সত্তর হাজার তার পিতার মিরাজ থেকে তিনি সতর্কতামূলক মুক্ত হওয়ার জন্য দান করে আছে কি দিচ্ছেন নিবনাম আজকে এখানে আলোচনা শেষ করে দিয়ে আরেকটা আলোচনা শুরু করে লম্বা হয়ে সেটা হচ্ছে বেদাতিদের সম্পর্কে তার ভূমিকা বেদাতিদের সাথে তার আচরণ আহরিল মৌকে ফুহুমিনেদাতীদের সাথে তার আচরণ কেমন ছিল আর তার ওপর যে বালা মসিব এসেছিল এবং তার ইন্তেকাল জি নেখ লোকদের ওপর কখনো বালা মুসিদ আসতে পারে জি নেখ লোকদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন কিন্তু অসহায় আল্লাহ ছেড়ে দেন না তাদের মর্যাদা উচ্চা করার জন্য পরীক্ষা করেন জি তো আজকে এখানে আলোচনা শেষ করছি আল্লাহর আমাদেরকে সঠিক দিন জানার তৌফিক দান করেন তহিদ সন্নাথের অনুসারী হওয়ার তৌফিক দান করেন সত্যিকার অর্থে। সত্যিকারি এবং আল্লাহ দান করেন। আমাদের সার্বিক জীবনে বরকত দান করেন হ্রাম থেকে সন্দেহ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ রবাহ আলমিন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এলমে আমলে দাওয়াতে রুজিতে पोरी बार, पोरी हिदायत करबुल आलमी जान हिदायत करोक जरा अज्ञतार कारण गुमराहते लिप्त रे भूलबुझे आल्ला त ভালো জ্ঞান দান করেন বুঝার তৌফিক দান করার নিরপেক্ষ এই হককে করার সবাইকে তৌফিক দান করেন হস্লসালাম আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়াল আলহি ওজমাইন